فاعلموا أن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وهو خير الزاد ليوم المعاد وهو خير وصية يوصي بها المسلم المسلم وهو وصية الله سبحانه وتعالى لعباده من الأولين والآخرين ومن عباده المرسلين يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله قتقاته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 ثم اعلموا الله سبحانه وتعالى يراقبكم في اعمالكم فانه سبحانه وتعالى يسمع ويرى ويراقبكم ثم يحاسبكم يوما لا ينفع مال ولا بنون فاجعلوا اعمالكم خالصه الله سبحانه لوجه الله سبحانه وتعالى يقول عز قائل وما امرؤ الا ليعبد الله وما امرؤ الا ليعبد الله مخلصين له الدين قال الله سبحانه وتعالى وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون يقول سبحانه وتعالى إن فرعون على في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يضبح أبناءهم ويستحي نساءهم إنه كان من المفسدين يقول سبحانه وتعالى بلسانه يقول سبحانه وتعالى آمرا بنبيه موسى وكذلك أخيه هارونا সম্মানিত হাউদ্ শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে আল্লাহবুল আলমিনের তাক অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্য প্রকাশ্যে গড়ে বাইরে সর্বত্র যাতে আল্লাহবুল আলমিনের তাক অবলম্বন করতে পারি সে তফিক আমাদেরকে আল্লাহ সুবাহিত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে গত পর্বেও আপনাদের সাথে কিছু শেয়ার করেছিলাম আজকেও আমরা এই বিষয় নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করব আল্লাহ সুবাহ আমি বলেছি যে কোরআনে করিমের মধ্যে সবচেয়ে বড় তুত যে এই তগুতের পরিচয় আল্লাহ হবুল আলমিন বিস্তারিত আলোচনা করেছেন কোরআনে করিমের মধ্যে আমরা সবাই এর পরিচয় জানি কেন এত বড় তাগুতের আলোচনা আল্লাহ সুবাহ তারা বিস্তারিত করেছেন কোরআনের মধ্যে যাতে করে কামক পর্যন্ত যারা এই তাহুতের মনহাজ এই তাগুতের কর্মনীতিকে অনুসরণ করবে কর্মপদ্ধতিকে অনুসরণ করবে কেয়ামত পর্যন্ত যাতে করে তারা এই তাগুতের আমল থেকে শিক্ষা নিতে পারে এই তাগুতের পরিণতি থেকে শিক্ষা নিতে পারে এই তাহুত আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে বিদ্রোহ করে আল্লাহ রাব্বুল আলমিনের বিরুদ্ধে দুশ্মনী করে তার যে ভয়াল পরিণতি হয়েছে এই পরিণতি সম্পর্কে যাতে করে সত্যিকার জ্ঞান আমরা লাভ করতে পারি এই জন্য কেয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের জন্য আল্লাহ সুবাহানুতালা কোরানে কেরবির মধ্যে বারবার তারা এই ঘটনাটি রিপিট করেছেন বারবার উল্লেখ করেছেন আমি গত পর্ব আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ সুবহানুতলা এই ফেরাউনের পরিচয় দিয়েছেন কোরআনের মধ্যে একটি দুটি আয়াতের মধ্যে নয় অনেকগুলো আয়াতের মধ্যে প্রায় চুয়াত্তরটি বার আল্লাহ সুবাহানুতালা তার কথা উল্লেখ করেছে একবারে যথেষ্ট ছিল তার এই ভয়ঙ্কর অবস্থান সম্পর্কে এবং সীমালঙ্ঘন সম্পর্কে আল্লাহ সুবাহ তার বান্দাদেরকে সতর্ক করার জন্য কিন্তু বারবার আল্লাহ রাবুল আলমী কেন উল্লেখ করলেন যাতে করে আমরা এই ক্ষেত্রে কোনোভাবেই অন্তুষ্ট না হই কোনোভাবেই শয়তান আমাদেরকে প্রভ না করে কারণ মানুষের স্বভাব যাতে অভ্যাস হচ্ছে এই যে মানুষ একটু সরে গেলেই ভুলে যায় একটু দূরে গেলেই হারিয়ে যায় বিস্তৃত হয়ে যায় আপনি মসজিদে যখন আসেন তখন আপনার উপলব্ধির মধ্যে জাগ্রত হয় যেটি সেটি হচ্ছে যে আল্লাহ রাবুর আলমিনের ভয় আসে আপনি আল্লাহ রব্বুর আলমিন সম্পর্কে উপলব্ধিতে सत्यार आल्ला निर्देश सम्पर्लब्धिर मध्य जाग्रत होनी उपलब्धि करते आल्ला विधान दिए अल्लाहर बंदा अल्लाह रबुल आलमी विधान अनुजीचाल होते क्यों आखिर एखान बनिए जान मस्जिद जो अपनी दुनिया का पार्थिव जीवन विभिन्न लेंदेन जो आप व्यस्त हो जाए तलादेश के সেখানে অনেক ক্ষেত্রেই ভুলে যান হারিয়ে যায় বিস্তৃত হয়ে যায় এই জন্য আল্লাহ সুবাহান ও তারা জীবনের অনেক ক্ষেত্রে যাতে করে আমরা আল্লাহ হাব্বুল আলমিনের সীমালঙ্ঘনকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারি এবং আল্লাহ হাবুল আলমীর সীমালঙ্ঘন থেকে নিজেকে রক্ষা করতে পারি এই জন্য বারবার সে রাউনের কথা বারবার সীমালঙ্ঘনকারীদের কথা বারবার তাগুদদের পরিচয় দিয়ে কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ সুবাহান ও তারা আলদার বাদাদেরকে সতর্ক করেছেন আমরা বলেছিলাম মুসা আলী হিসাল্লা তালাম যখন জন্মগ্রহণ করেন তখন মুসা আলি হিসাল্লাহ সালাম এর জন্মগ্রহণকে কেন্দ্র করেই ফেরাউন এত বড় সীমা লঙ্ঘন করল যে ইসরায়েলের সমস্ত পুত্র সন্তানদেরকে ছেলে সন্তান হলেই তাকে জবে করে তাকে হত্যা করত শুধুমাত্র মেয়ে সন্তানদেরকে জীবিত রাখত আর ছেলে সন্তান হলেই তাকে হত্যা করতে। হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করা হয়েছে শুধু একটাই আশঙ্কা তার মধ্যে কাজ করতেছিল সেটা হলো। মানে মূষার জন্ম হয়ে যাবে সে স্বপ্নে দেখতে পেরেছে অথবা কেউ স্বপ্নে দেখতে পেরেছে যে এমন এক সন্তান হবে যে সন্তান ফেরাউনের কর্তৃত্বকে ধ্বংস করে দেবে সুতরাং এর উপর ভিত্তি করে ছেলে সন্তান যাতে করে কোনোভাবেই জীবিত থাকতে না পারে বলে ইসরায়েলের মধ্যে এই সিদ্ধান্ত নিল কিন্তু আল্লাহ সুবাহর ফেসালা আল্লাহ রব্বুল আলমীর বিধান ষড়যন্ত্রকারীকেই দিয়েই আল্লাহ সুহান আমরা বাস্তবায়ন করাবেন সীমালঙ্কনকারী নিজেই শেষ পর্যন্ত যেই জন্য হাজার হাজার শিশুকে হত্যা করল হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করল ঠিক সেই শিশুই তার ঘরে তার মানে পরিবারের মধ্যে লালিত পালিত হলো। আল্লাহ হাবুল আলমিনকে নির্দেশ দিলেন যে মুসা এর জন্মের পরেই মধ্যে ফেলে দাও শিশু নদীর মধ্যে জীবনযাপন করার কোন সুযোগ নেই নদীর সেই ক্ষমতা নেই যে তাকে জীবন ধারণ করার সুযোগ করে দিতে পারে কিন্তু আল্লাহর নির্দেশ চিন্তা করেন একজন নারী আল্লাহর নির্দেশ কিভাবে পালন করছে স্বাভাবিকভাবে আমরা হতে চিন্তা করতাম আমি চিন্তা করতাম যদি আমাকে বলা হতো যে তোমার মানে নিষ্পাপ শিশুকে তুমি নদীর মধ্যে ফেলে দাও আপনি আমি কি করতে পারতাম কিনা কঠিন বিষয় নদীর মধ্যে ফেলে দিবে শব্দ কি দায়িত্ব রয়েছে কিন্তু আল্লাহুল আর নির্দেশ পেরেছেন যদি নির্দেশ দেন নদীর মধ্যে নয় যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আল্লাহ সুবান হেফাজতের দায়িত্বে অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা আমিন আল্লাহ সুবানমাত নিজেই হবেন সুতরাং নদীর মধ্যে ফেলে দিতে একটু চিন্তা করেন নাই সামান্যতম চিন্তা তার মধ্যে আসি যে এই শিশুকে নদীর মধ্যে ফেলে দিলে নদীতেও তাকে এক মুহূর্তে শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে কারণ যিনি নদীতে বেলতে বলেছেন তিনি দায়িত্ব তার দায়িত্ব নিয়ে নদীতে ফেলতে বলেছেন এখানে নদী একটি নিষ্পাপ শিশুকে পর্যন্ত হত্যা করতে পারে না ক্ষমতা রাখে না আবার যখন দেখতে পাবেন ফেরাউল এবং তার বাহিনী যখন ওই নদীর মধ্যে যখন প্রবেশ করল এত বিশাল সুসজ্জিত বাহিনী অস্ত্র নিয়ে মূষা এবং বরু ইসাইলকে ধাওয়া করছিল অস্ত্র নিয়ে তাদের পেছনে আসছিল বিশাল এই বাহিনী এই বাহিনী পুরাটাই সমুদ্রের মধ্যে ডুবে গেল একজন সমুদ্রের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারলো না সমুদ্রের পানি থেকে বাঁচতে পারলো না অথচ মূষা একটা শিশু শিশু নদীর মধ্যে ফেলে দিয়েছে কিন্তু তার এই নদী থেকে জীবন ধারণ করতে কোনো অসুবিধা হয়নি যেহেতু আল্লাহ রবুল আলামিন এর তাকফুল এর ক্যাফারতের দায়িত্ব লালন পালনের দায়িত্ব নিজ দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তখন ফেলে দিলেন তখন দেখেন মুসা আলী হিসু সালাম আল্লাহ রব্বুল আলমিন মুসা আলহ ইসালাত দিলেন ফেরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছিয়ে দেয়া দায়িত্ব ফিরাউনের রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে উঠিয়ে দেওয়া হলো ফিরাউনের ঘরে মুসা আলি ইসাল্লাকে লালন পালনের জন্য ফেরাউনের ঘরে উঠিয়ে দিলেন যেই দুশ্মনির কারণে বড় ইসরায়েলের নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে আর সেই ব্যক্তিকেই এই মুসা শেষ পর্যন্ত মানে ফেরাউনের ঘরে এবং ফেরাউন নিজেই লালন পালন করার দায়িত্ব নিলেন যাতে করে কেমন পর্যন্ত মানুষ শিক্ষানে যদি যদি অবাস্যবান হবে তারা কোনো আল্লাহর বান্দাকে আল্লাহর আব্বুর আলমিন তার কাফায়ালতের দায়িত্ব নেন তার লালন পালনের দায়িত্ব নেন পৃথিবীর সমস্ত শত্রুতা সমস্ত দুশ্মনী যদি কেউ করে তাকে কোনোভাবেই কি করতে পারবে না করতে পারবে না ক্ষতি করতে পারবে কিছু করতে পারবে বরং সে নিজেই লালন পালনের দায়িত্ব নিয়েছে আরো মজার বিষয় হচ্ছে এই মুসা আলি হি সে আল্লাহ মা যখন মূসাকে নদীর মধ্যে ফেলে দিলেন পেছনে পেছনে তার বোনকে পাঠিয়ে দিলেন দেখো যে আসলে কোথায় যায় যেহেতু আল্লাহ সুবাহামকে লালন পালনের দায়িত্ব নিয়েছেন মুসার মা যাতে করে তার সন্তানকে সত্যিকার ভাবে লালন পালন করতে পারে এই জন্য আল্লাহ হাবুল আলমীর একটা ব্যবস্থা নিলেন ফেরাউনের গোরে লালিত পালিত হবে কিন্তু মুসার মা তাকে লালন পালন করবে ফিরাউনের গোরেই ফিরাউন নিজে টাকা দিয়ে মানে ফেরাউনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দিয়ে ফেরাউন লালন পালন করতে বাধ্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের সহযোগিতা মুসা আলী ইসাল আব্দের বোন পিছিয়ে পিছিয়ে গিয়ে রাজপাখা পাখাতে উঠল রাজপাখাতে উঠে যে এই শিশু তোমরা লালন পালন করবে এমন একটা পরিবারের কথা জানাবো না সন্ধান দেব না যারা তোমাদের এই মানে শিশুকে লালন পালনের দায়িত্ব পালন করতে পারবে তারা মনে করছে ভালোই তো যদি লালনপালনের সহযোগিতা হয় তাহলে তো আমাদের জন্য ভালো আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন موسیকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন কিন্তু মায়ের কাছে লালিত পালিত হবে না মায়ের কাছে আশঙ্কা হয়ে গেছে এইজন্য লালিত পালিত হবে কোথায় ফেরাউনের ঘরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের মধ্যে অন্তর্ভক্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাগি দিয়ে লালনপালন করাবেন কিন্তু সেটা ফেরাউনের হবে কারণ ফিলাম এই দুশ্মনি আজকে আমরা অনেকে মনে করে থাকি যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আল্লাহ হাব্বুল আলমিনের হুকুমকে বাদ দিয়ে আমাদের অনেকে ধারণা হচ্ছে যে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর মধ্যে কারজম্য হবে কারজম্য হবে না এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি ভুল কথা এর ফয়সালা দুনিয়াতে কেউ করেন না দুনিয়ার মানুষের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত নয় কার জন্ম হবে কে এই পৃথিবীর মধ্যে আসবে কে সত্যিকার লালিত পালিত হবে এটা দায়িত্ব তিনি করেন যিনি ওয়াল রবস্যামাধান সমূহ এবং জমিনের যিনি রব প্রতিপালক লালন পালন যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তার দায়িত্বের মধ্যে আপনি শুধুমাত্র কিছু দায়িত্ব পালন করছেন যেগুলো আপনাকে করতে বলা হয়েছে সেগুলোই এর অতিরিক্ত কিছুই না আপনাকে বাদ আল্লাহ আল্লাহবুল আলমিন অন্য কাউকে দিয়ে আপনার সন্তানকে লালন পালন করাতে পারে এটা শিক্ষা এখান থেকে আপনার এই সন্তান আপনি লালন পালন করে বড় করতে হবে না এটি বাধ্যতামূলক নয় বরং আপনাকে বাদ দিয়েও আল্লাহ সুবানও তারা অন্যকে দিয়ে সেটা লালন পালন করাতে পারেন পৃথিবীর বহু মানুষ এভাবে লালিত পালিত হয়েছে আল্লাহ যাকে যেভাবে পছন্দ করেছেন তাকে সেভাবে আল্লাহ হবুর আলমিন লালন পালন করার দায়িত্ব দিয়ে আল্লাহ আল্লাহ সেখানে কি করেছেন আল্লাহবুর পালনের ব্যবস্থা করে দিয়েছেন এটা আল্লাহ রব্বুর আলমিনের রূপবিহতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি দিক যে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন দেখেন এখানেই একটি বড় পরিচয় সেটা হল এই মানুষের মধ্যে একটা সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে ব্যক্তিত্বের সম্পর্কের গুরুত্বপূর্ণ একটা পরিচয় রয়েছে ইসলাম এটাকেও কিন্তু গুরুত্ব দিয়েছে মুসা আলী হিসালামের বোন এখানে এই পরিচয়টুকু রক্ষা করেছেন বোন আপন বোন হওয়ার কারণে নিজের ভাইয়ের লালন পালনের দায়িত্বের বিষয়টি সচেতনভাবে তিনি সতর্কতার সাথে কথা বলেন নাই যে এটা আমার ভাই कुरान कथाओ आसें भाई फेरत कारण आशंका आ जागुत जदि गुंडे मुसावन इसराइलर सतान मूलत मुसार आगमनता सीमालंघन करते এজন্য এই কথা বলতেছে না যে আমার ভাই এই পরিচয় দিচ্ছে না এ ধরনের কোন তথ্য দিচ্ছে না এবং এ কথাও বলছে না যে হ্যাঁ আমি এ সম্পর্কে জানি পরিবারের কিছুই না বরং বলছে আলা আল্লাহমা আল্লাহ এমন একটা পরিবার সম্পর্কে তোমাদের কি জানাবো ইয়া না হুলাকুম যে তোমাদের জন্য সে লালন বালনের দায়িত্বটুকু বহন করতে পারবে একবারও বলে না যে হ্যাঁ এর পরিবার সম্পর্কে আমার কাছে তথ্য রয়েছে ভাইয়ের প্রতি সময় আপনি দেখতে পাবেন সত্যিকার বন্ধন যখন আপনি আপনার ভাইয়ের জন্য সত্যিকার না সিহাদ করবেন কল্যাণ কামনা কমনা করবেন আমাদের ভাতৃত্বের বন্ধন এখানেই মানে খুবই দুর্বল ইসলাম এই ভাতৃত্বের বিষয়টি শিক্ষা দিয়েছে কল্যাণ কামনা করা আপনি সত্যিকার অর্থে আপনার ভাইয়ের জন্য কি কল্যাণকামী কিনা আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণকামী হলে আপনার ভাইকে হারাম থেকে আপনি দূরে সরাবেন আপনার ভাইকে খারাপ কাজ থেকে আপনি দূরে সরাবেন আপনার ভাইকে আপনি অপরাধ অন্যায়ের পথ থেকে আপনি দূরে সরাবেন এটা হচ্ছে আপনার কল্যাণকামীটা আর আপনার ভাইয়ের জন্য যিনি কল্যাণ কর সেই কাজ আপনি করতে পারবেন দেখেন এখানে বোন কিভাবে কল্যাণ কামিতার পরিচয় প্রদান করলো। বোন হওয়ার কারণে এই ভাতৃত্বের বন্ধুরটুকু যাতে করে ঠিক থাকে নিজের ভাইয়ের ক্ষতি না হয় এই জন্য কল্যাণ করলেন ঠিক একই কল্যাণ কামিতা মুসা আলী হিসা করলেন যখন আল্লাহ সুবাহ মুসা আলী হিসালামকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও সীমা লঙ্ঘন করেছে ফিরাউন সীমা লঙ্ঘন করেছে ফেরাউনের কাছে যাও তখন মুসা আলি হিসালাম দেখতে পেলেন যে ফেরাউনের কাছে গিয়ে আমি ফেরাউনকে হয়তো ভালো করে বুঝাতে পারব না কারণ মুসা আলি হিসালাম যে কথা বলতেন খুব স্পষ্ট হতো না ভাষা স্পষ্ট হতো না দেখেন ভাইয়ের প্রতি আল্লাহ আলমিনের কাছে দরখাস্ত করছে আল্লাহ যে আমার ভাই হারুন আমার চেয়ে তার বক্তব্যের ভাষার সাফল্যতা রয়েছে স্পষ্টতা রয়েছে খুব স্পষ্ট করে বলতে পারে তাহলে আমার ভাইকেও আমার সাথে দায়িত্ব দিয়ে দিন ভাইয়ের প্রতি কল্যাণকামী তার দিকটি দেখেন শুধু আল্লাহ রব আলী নবী হিসেবে তার সাথে আল্লাহ সুবাহ হারুন হচ্ছে আমার ভাই সুতরাং হারুনকে দিয়ে আমাকে একটু শক্তিশালী করে দেন আল্লাহকে বলতেছে কেন এই যাতে করে আপনি এইখান থেকে শিক্ষা নিতে পারেন সত্যিকার যদি আপনার মধ্যে ব্যক্তিত্বের বন্ধন থাকে তাহলে আপনি কোনদিন আপনার ভাইয়ের অকল্যাণ কামনা করবেন না এটা স্বাভাবিক সৃষ্টিগতভাবে মানুষের প্রকৃতি দেখেন না নবূতির ক্ষেত্রে মধ্যন্ত আল্লাহর একজন নবী শুধু নবী নয় উলুল আইস নবীদের মধ্যে একজন যে সমস্ত পাঁচজন নবীদের উলুল আজ বলা হয় থাকে তাদের মধ্যে একজন হচ্ছে মূসা আলী ইসারাতাম বনিসের শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন মূসা আলী ইসারতু আসসালাম এখানে তার ভাইয়ের অনুভূতের ব্যাপারে আল্লাহ হাব্বুর আলামিনের কাছে দরখাস্ত করছেন কেন এটা ভ্রাতৃত্বের একটা দাবি যে আপনি আপনার ভাইয়ের কল্যাণ কামনা করবেন চাইবেন আপনার ভাইয়ের কল্যাণ করার জন্য আর এই ভ্রাতৃত্ব হচ্ছে শুধুমাত্র মানুষের রক্তের সম্পর্কের যে ভাতৃত্ব এই ভাতৃত্ব রক্তের সম্পর্কের এই ভাতৃত্ব অনেক দুর্বল ভাতৃত্ব এর চেয়ে শ্রেষ্ঠ বড় ভাতিত্ব হচ্ছে যেটি ইমান ও ইসলামের যে ভাতিত্ব রয়েছে সেই ভাতৃত্ব রক্তের ভাতৃত্বের চেয়ে আরো মজবুত শক্তিশালী আল্লাহ সুবাহ তারা কোরআন করিমের মধ্যে সেই ভ্রাতৃত্বের কথা বলেছেনমিন্দা হচ্ছে পরস্পর ভাই ভাই মুমিন্দা হচ্ছে ভাই ইমানের যে ভাতৃত্ব রয়েছে এই ভাতৃত্ব আল্লাহ তালা সবচেয়ে আমাদের তার অনুগ্রহের কারণে তার নামতের কারণে তোমরা পরস্পর ভাই পরিণত হয়েছে ভাই হয়েছ তোমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে মূলত ইমানদার ব্যক্তিদের এই বন্ধনটুকু তারা ইমানের পরিচয় হিসেবে বারবার এটাকে উল্লেখ করেছেন বলে আল্লাহ নবী সাল্লা হাদিসের মধ্যে সাদ করেন সেই সত্যার কসম যার হাতে আমার জীবন রয়েছে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাতি হবসিহি তখন পর্যন্ত সে নিজের জন্য যেটাকে ভালোবাসে পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করবে আমরা তো ইমানদার হয়েছি কিনা সেটা এই প্রশ্নে আমাদের কি হবে সবাইকে এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে একটু দেখতে হবে যে আসলে ইমানদার হতে পারলাম কিনা আমি নিজের জন্যই সবচেয়ে ভালো জিনিসটুকু পছন্দ করি নিজের জন্য সবচেয়ে উত্তম জিনিসটুকু পছন্দ করি আর আমার মুসলিম ভাইয়ের জন্য এই নিয়ে আমার কোন চিন্তাই নেই ইমানের পরিপন্থী বিষয় পরে ইমানের এই ভাতৃত্ব ইসলামের মধ্যে এত মজবুত এত শক্তিশালী যে কারণ ইমানের বন্ধন যখন কোন কারণে হারিয়ে যাবে তখন সকল প্রকার ভাতৃ বন্ধন আছে সবগুলো কেটে সকল প্রকার বন্ধন কেটে আপনার রক্তের সম্পর্কের ভাই আপনার দুশ্মন ইমানের কারণে আপনার সাথে সম্পর্ক থাকবে না তার সম্পর্ক আপনার সাথে থাকবে নাহান আল্লাহ নবী সাল্লাহ্লামের একান্ত কাছে মানুষ আব্দুল আল্লাহ মধ্যে অত্যন্ত ঘৃণা এবং অভিশাপের শব্দ দিয়ে কোরআনের মধ্যে উল্লেখ করেছে অথচ আল্লাহ নবী সাল্লাহ ইসলামের আপন চাছে নবী সাল্লামের প্রতি তার জন্মের পর থেকেই একটা অনুরাগ ছিল কিন্তু সেই অনুরাগ আদৌ কাজে আসি নাই যখন ইমানের সম্পর্ক তৈরি হয়নি রক্তের এই সম্পর্কের কোনো মূল্য নেই যদি ইমানের সম্পর্ক সেখানে না থাকে ফলে আপনি দেখতে পেয়েছেন যে নবীদের সাথে তাদের সন্তানদের সম্পর্ক কাঠ হয়ে গিয়েছে নূ হারি স্লামের সাথে তার সন্তানের সম্পর্ক কাট হয়ে গিয়েছে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলীন স্বীকার দেননি যে এটি নুহের সন্তান নুহের পরিবারের অন্তর্ভুক্ত কোরআন শিক্ষিয়ে স্বীকার দেয়নি অত সন্তান যে কোন সুন্দরী আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ রবমিনবুল আলমিন এই বিশ্ববাসী কাছে সর্বপ্রথম রেসারতের দায়িত্ব নিয়ে যিনি আগমন করেছেন সে নুহকে বলে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন ইন্নাহু ইন্হু আমার জেনে নিতে হবে পরিবার তুমি মনে করছো তোমার পরিবারের অন্তর্ভুক্ত যে তোমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয় তোমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাই এখানে আত্মীয়তার সম্পর্ক যত প্রকারের সম্পর্ক রয়েছে সমস্ত সম্পর্কের উপরে একটি সবচেয়ে বড় সম্পর্ক সেটি হচ্ছে ইমানের সম্পর্ক ফলে মুসা আলহাম তার ভাইকে আল্লাহবুল আলমিনের কাছে দোয়া করলেন যে হাল্লাহ আমার বাড়ি যে হারুন রয়েছে হারুন আমার চেয়ে বক্তব্যের দিক থেকে স্পষ্টবাসী আরো সুন্দর করে বলতে পারে তার ভাষাটা খুব স্পষ্ট ভাষার প্রয়োজন রয়েছে দাঈদ আল্লাহ যারা আজ রয়েছে আজকে আজকে যারা দাওয়াতের কাজ করছে। যাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন তাদের ভাষা সম্পর্কে জ্ঞান যদি আপনার না থাকে তাহলে আপনি আসলে দাওয়াতি কাজ করতে পারবেন না তাদেরকে তাদের ভাষায় আল্লাহ বুঝাতে হবে জন্য অনেকে ধারণা হচ্ছে যে না আমি শুধু মানে আরবি আর উর্দু জানলেই যথেষ্ট একসময় বাংলা পড়া নিষেধ আমি যখন মাদ্রাসায় পড়ি তখন পত্রিকা পড়া হারাম ছিল মাঝে ছাত্ররা পত্রিকা পড়লে তাদেরকে পিটাইয়া টিটাইয়া বড় পত্রিকা দেখলেই তো আপনি কোন কারণে মানে আজকে অবস্থা খারাপ কারণ বাংলা জানান আপনার দরকার নেই আপনি শুধু উর্দু জানলেই যথেষ্ট মূর্খতা আমাদেরকে এমন পরিচয় নিয়ে গিয়েছে যে শেষে দেখা গেল মানুষের সামনে আর কথা বলতে পারে না ভাষার প্রয়োজন কি আপনি জুমার দিচ্ছেন আপনি না জেনে না বুঝে আর্মিও জানেন না বাংলাও জানেন না আপনি আর্মিতে দিচ্ছেন জানে না আপনি নিজেও আরবি জানেন না যা হেলের মতো একজনের লেখা বই শুদ্ধ না ভুল তাও জানেন না কারণ একটা ভাষা সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি এই ভাষার শুদ্ধ কি না ভুল এটা কিভাবে বের করবেন আপনি না জেরে আন্দাজের উপর দেখে দেখে পড়তেছেন আর আপনি বলতে এটা খোদবা ফালবে না কারণ আপনিও ফায়দা লাভ করতে পারেন নাই আর যারা শুনেছে তারাও কোনো ফায়দা লাভ করতে পারেন পরে যারা শুনে তারা ঘুমাতে ঘুমাতে একজনের গায়ের উপর গিয়ে পড়তেছে কোন ফায়দা নেই বুঝানোর বিষয় খুবই ইম্পর্টেন্ট মুস আরি হিসারাত আসলাম শুধুমাত্র নুমুতের এই দাবিটুকু তার ভাইয়ের জন্য দাবিটুকু করেছে কেন শুধুমাত্র ভাষার কারণ তাদেরকে বুঝাতে পারে এই লোকগুলোকে যদি আপনি আপনি ইসলামের বক্তব্য কোরআন হাজিজের বক্তব্য যদি তাদেরকে আপনি যদি তাদের ভাষায় না বুঝাতে পারেন তাহলে তারা আপনার কথা বুঝবে কিনা মোটেও বুঝবেন জাহেল মূর্খ লোক মূর্খতা আমাদের এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমরা খোদবার দিচ্ছি উপদেশ দিচ্ছি কিন্তু আমি নিজেও বুঝলাম না যাদেরকে দিচ্ছি তাদেরকে বুঝে তারাও না আর আপনি মনে করতেছেন এটা আরবিতে বলতে হবে না ভয়ঙ্কর ভুল হারাম কাজ আর কারুল ইসলামের মধ্যে তিনি বলেছেন এই কাজটি হারাম কারণ এখন যদি আমি এখানে আপনাদের এখানে আরবি বলি আমি তো অনেক আমার ক্লাসের মধ্যে ছাত্রা কালকে গতকাল ছাত্ররা আমাকে অনুরোধ করেছে যে স্যার আপনি বাংলা বলেন একটু বাংলা বলেন আমরা বুঝতে সমস্যা হয়েছে না আমি বলেছি যে আমি বাংলা বলবো না এখন আমি যদি এখানে আরবিতে মানে খোদ আপনাদের সবাইকে আরবিতে খোদ বা দিই আমারও কোনো দাম নেই আপনাদেরও করে দাম দেয় কারণ কিছুই তো বুঝলেন আপনারা আপনাদের কোনো ফায়দা হল না এটা খোঁজ হবে না সমনষ্ট হবে আপনাদেরও সমনারও সম এটি হারাম কাজ বেহুদা কাজ ইসলামের মধ্যে জায়জ নেই আর সেটাই পূরণ করছে আপনি একজন লোককে বুঝাতে বলে তার ভাষায় তাকে বুঝাতে হবে দাওয়াতের কাজ করবেন তাদেরকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে যে দাওয়াত যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে আপনি সত্যিকার ভাবে পৌঁছাতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত তাকে বোঝাতে পারেন নাই আপনি তো বুঝাতে পারেন নাই বুঝাতে যাদেরকে আমরা দাওয়াত দিব তাদেরকে আমাদের বক্তব্য আমরা যেভাবে বুঝানো যায় সেভাবে বুঝাতে হবে সেই ভাষায় এই কারণে আমি যত রাসুল বেরন করেছি সমস্ত রাসুলদেরকে বেরন করেছি তাদের ওই স্বজাতির ভাষা দিয়ে তাদের জাতীয় ভাষা দিয়ে তাদের মাতৃভাষা দিয়ে প্রেরণ করেছে বুঝতে পেরেছেন কিনা ইব্রাহিম আলী ইসলামত আসলামকে যে সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছে মুসা আলী ইসলামত আসলামকে যে সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছে ওই সম্প্রদায়ের ভাষা দিয়ে প্রেরণ করা হয়েছে এখন অন্য সম্প্রদায়ের ভাষা দিয়ে প্রেরণ করা হলে তাহলে তিনি তাদের কাছে দিনে দাওয়াত পৌঁছতে পারতেন না মানুষ তার দাবাত গ্রহণ করত না এই জন্য প্রত্যেক দাঁড়িকে এটা বুঝতে হবে যে আপনি যখন আপনার দাওয়াত দিবেন ওই দাওয়াতের মাধ্যমে আপনি আপনার বক্তব্যকে সেখানে তুলে ধরার জন্য আপনার ওই জাতির যাদের কাছে আপনি বক্তব্য দিচ্ছেন তাদের ল্যাঙ্গুয়েজ তাদের ভাষা এবং তাদের অবস্থান সম্পর্কে আপনাকে বুঝতে হবে সাধারণ পাবলিকদের কাছে আলোচনা করছেন আপনি যদি একাডেমিক অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসে তাদের সামনে পেশ করেন তারা কিছুই বুঝবে না সেখানে আপনি সাধারণ পাবলিকের পর্যায়ে আপনাকে বক্তব্য দিয়ে তাদেরকে বক্তব্য বুঝাতে হবে যাতে করে তারা সেটা উপলব্ধি করতে পারে এটা দায়ীদের জন্য এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা মূসা আলী হিসার এই কারণেই মূলত তার ভাইকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবুতের জন্য সারতের জন্য দরখাস্ত করেছেন আল্লাহ সুবাহা মূসা এবং হারুন দুজনকেই আল্লাহ রবুল আলমিন বললেন তোমরা দুইজনই ফিরাউনের কাছে দাও কারণ সে সীমা লঙ্কন করেছে আল্লাহর দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে প্রেরণ করছে এটা পাঠাচ্ছেন কে আল্লাহ রব্বুল আলমিন পাঠাচ্ছেন যিনি আসমান জমিনের খালেক শোভানা আসমান জমিনের স্রষ্ট সৃষ্টি করেছেন তিনি পাঠাচ্ছেন পাঠাচ্ছেন কাকে দুইজন শ্রেষ্ঠ বড় ইসরায়েলের নবীকে নবী এবং রসুলকে মুসা এবং ফেরাউন মুসা এবং হারুন দুজনকে পাঠাচ্ছেন সাথে আল্লাহ হবুল আলমিন নির্দেশ দিচ্ছেন এটা দায়িত্বের জন্য সবচেয়ে বড় শিক্ষা তোমরা এই দুজন গিয়ে ফের বলবে কাগি নেন নরম কথা বলবে আল্লাহর পক্ষ থেকে আসলে গরম বলতে অসুবিধা কোথায় কোন অসুবিধা আছে কিনা আল্লাহর কথা নরম করি বলার কারণটা কি আমার আল্লাহ আব্বুল আলমিন মানুষের তবিয়ত সম্পর্কে জানেন সীমালঙ্কনকারীদের তবিয়ত সম্পর্কে আল্লাহ আব্বুল আলমিন জানেন যারা সীমালঙ্ঘনকারী যারা অপরাধী বাপিষ্ঠাচারী তারা খুব সহজেই মেনে নিতে চায় না সুতরাং তাদের কাছে কথা বলতে হলে কিভাবে বলতে হবে দায়ীদেরকে এটা শিক্ষা দিচ্ছেন তামত পর্যন্ত যারা দাওয়াতের কাজ করবে তাদের এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে গিয়েছে ফাকু লু কাউল্যান লেগিনা তার সাথে কথা বলবে নরম কথা বলবে নরম ভাবে বলবে লাল লাহু ইয়ে যাক্ষারু আকা লাল দিয়েছেন সম্ভবত সে উপদেশ গ্রহণ করতে পারে উপদেশ গ্রহণ না করলে ভয় পেতে পারে অন্তত অন্ততক্ষ ভয় পাবে তাহলে বোঝা গেল যে উপদেশের জন্য নরম কথা শর্ত আবার ভয় দেখানোর জন্য মূলত নরম কথা শর্ত গরম গরম কোথাও মধ্যমে ভয় দেখানো যায় না থেকে দু বোঝা যাচ্ছে থেকে এটা বোঝা হাজাদবিন ইউসুফের কাছে জনিক আরেম আসল হাজবিন ইউসুফকে উপদেশ দেওয়ার জন্য বিভিন্নভাবে হাজবিন ইউসুফকে অত্যন্ত কঠিনভাবে তিরস্কার করল হাজবিন ইউসুফকে খুব কঠোর বাসায় তিরস্কার করল আপনারা হাজবিন ইউসুফের নাম শুনেছেন অত্যন্ত দুর্ধস্য ব্যক্তি ছিল যাকে হত্যা করবে বলেছে হত্যা করেছি কোনোভাবে ছেড়ে দেয় বহু সলাফদের অনেককেই হত্যা করেছে অত্যন্ত দুর্ধস্য ব্যক্তি ছিল তার কাছে এসে অনেক কঠিন কঠিন ভাষায় তাকে উপদেশ ছিল কঠোর ভাষায় উপদেশ দিচ্ছিল হাজার শুনে আছে সে কিন্তু দুর্ধস্য ব্যক্তি ছিল কিন্তু জ্ঞানে ছিল তার একটা বড় গুণ ছিল ছিল জ্ঞানে ছিল देश देष तुम्हारे हाँ हमारे बक्तव्य शेष तक हाइटिया दिखे लक्ष्य करादेश हाँदेश বললো যে তুমি যে আমাকে উপদেশ দিয়েছ তোমাকে কে পাঠিয়েছে একটু জানতে চাই আমি বলো না কেউ পাঠাই আমি নিজেই নিজের পক্ষ থেকে আগ্রহী হয়ে উপদেশ দেওয়ার জন্য এসেছি নিজের পক্ষ থেকে আগ্রহী হয়ে উপদেশ দেওয়ার জন্য আমার কাছে এসেছ তারপরে এই উপদেশগুলো যেগুলো বলেছে সেগুলো কি তুমি নিজে বলেছ এগুলো উপদেশ হিসেবে বলেছ না মানে অন্য ভাবে বলেছ আমাকে বলে আমি উপদেশ হিসেবে তোমাকে উপদেশ দেওয়ার জন্য আমি বলেছি তখন হাজ বল শুন আল্লাহ আব্বুল আলমিনের কাছে প্রেরণ করে ফেরাউন সম্পর্কে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে ইন্ু তীমালঙ্ঘন করেছে ওই তহুতের কাছে দুইজন নবীকে বেরন করে আল্লাহ তালা বলেছে যে তার সাথে কথা বলি নরম কথা বলবে তুমি যে আমার সাথে কথা বলেছ তুমি কি মনে করো আমি চেয়ে বড় তাগুদ আর তুমি মুসার চেয়ে বড় বড় ফরেসার বড় নসিহতকারী তখন নসিহতকারী গিয়েছে নসিহতকারী বুঝতে পেরেছে যে আজকে আর হাইজাদের হাত থেকে বাঁচার উপায় নেই তোমাকে এই উপদেশ দিতে বললো তুমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখো বলেই তুমি এই ধরনের উপদেশ দিয়েছ তুমি মুসার মতো বড় ধরনের নবী হয়ে আসো নাই তোমাকে নবুত দিয়ে পাঠানো হয় নাই তোমাকে আল্লাহ তালা পাঠায় নাই তুমি নিজেই এসেছ উপদেশ দেওয়ার জন্য সুতরাং তোমার উচিত ছিল প্রথমেই তুমি বুঝা যে আমি এসেছি সুতরাং সেই ভয় করেই কথা বলা দরকার ছিল তোমার উপদেশ সঠিক হয়. আজকে যারা দাওয়াতি কাজ করছে দাওয়াতি ময়দানে এই দাওয়াতি ময়দানে আমরা দেখতে পাই অনেকেই না বুঝে বক্তব্য দেওয়ার কারণে দাওয়াতকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ হকুল আলমিনের পক্ষ থেকে নবী এবং রসুল যদি তাদেরকে নির্দেশ দেওয়া হয়ে থাকে যে লোকদের কাছে নরমভাবে ভাবে বলার জন্য সবচেয়ে বড় তহগুতের কাছে নরম কথা বলার জন্য তাহলে আপনি অন্যদের কাছে আপনার বক্তব্য কিভাবে তুলে ধরবেন আপনার ভাষা কি হবে দায়ীদেরকে এটা বোঝা দরকার এখান থেকে শিক্ষারিত হবে কারণ এখন আপনি একথা মনে করার সুযোগ নেই যে ফেরাউনের মতো তো আগুত মানে পাওয়া যায় আমাদের সমাজেও নেই এতো বড় তো আগুতের কাছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের বক্তব্য যেটি একমাত্র হক যে হকের ব্যাপারে কোন ধরনের দ্বিমত নেই সেই হকটুকু আল্লাহরাবুল পৌঁছানোর জন্য এই বড় তো কাছে পৌঁছানোর জন্য আল্লাহ আলমিন বললেন যে অত্যন্ত পৌঁছাব কিন্তু আমাদের অনেক দায়ীকে দেখা যায় যে এটা বুঝে না বুঝে আন্দাজে মনে করেন যে আমি দাওয়াত দিয়ে দিলাম বন্ধু করেন এটা না দাওয়াত এবং জন্য শর্ত হচ্ছে দাওয়াত এবং হতে হবে যাতে করে আপনি যে উদ্দেশ্য দিচ্ছেন সেটা গ্রহণযোগ্য হয় বলে দিলেন যথেষ্ট না কারণ আপনি তো তার জন্য কল্যাণ কামনা করতেছেন তার কল্যাণ কামার অর্থই হচ্ছে তাকে আপনি এমনভাবে বুঝাবেন এমনভাবে তাকে বলবেন যাতে করে সে আপনার এই বক্তব্যকে কোনোভাবে রিসিভ করতে পারে গ্রহণ করতে পারে আপনি চেষ্টা করবেন বাকি হেদায়ের দায়িত্ব কিন্তু আপনার উপর না মানে হেদায়ত দিয়ার মতো ক্ষমতা আপনার কাছে নেই হেদায়তার ক্ষমতা একমাত্র দাওয়াত কোবল করছে কিনা ইসলাম গ্রহণ করছে কিনা কোনটাই সুতরাং আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ না করলে আমাদেরকে অনেকে বলে যে শেখ আমাদের কথা যে শুনে না আমরা কি করব কিচ্ছু করতাম দেখেন থেকে বক্তব্য নিয়ে আসছে তারপরে যদি করণীয় থাকতো তাহলে আল্লাহ তিনি বলে দিতেন বরং আল্লাহবুল আলমিন বলতেছেন লাহ্লাহ সম্ভবত সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা ভয় পেতে পারে ছাড়া আর কোনো কিছু তার হবে না কিন্তু তারপরেও দাসবান হবে তারা দাওয়াতের এই মানহাইজকে দাওয়াতের এই কর্মপদ্ধতিকে আল্লাহ রব আলমী শিক্ষা দিয়েছেন ক্রিয়ামত পর্যন্ত যাতে করে আল্লাহ আল্লাহানকে শিক্ষা নিতে পারে এই জন্য আল্লাহ শিক্ষা নিয়েছেন এই দাওয়াতের মধ্যে মূসা এবং এই ফেরাউনের মধ্যে আরো গুরুত্বপূর্ণ যে শিক্ষাগুলো রয়েছে সেটি হচ্ছে এই আল্লাহ সুবাহতালার হাতেই মানুষের অন্তর রয়েছে মানুষের হাতে কিছুই নেই हाथी नहीं हाथी नहीं हाथी नहीं सब किस मूल कार हाथ रही है आल्ला आलमी हाथ रही तल्लाबुल आलमी हाथ मानुष अंतर्गत थार कारण आल्ला सुबहना दारा से जीभू खुशी आज के दिन ताने कर হতে পারে যে সে আগামীকাল সবচেয়ে বড় কি হতে পারে আপনার জন্য সাহায্যকারী হয়ে যেতে পারে সুভান আল্লাহ উন্মুক্ত নাঙ্গা তরবার আল্লাহ নবী সাল্লা হত্যা করার জন্য এসেছিল ঠিক কিনা আল্লাহ ইসলামকে হত্যা করার জন্য এসেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ব্যক্তি বের হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামের সবচেয়ে বড় সাহায্যকারী হিসেবে সবচেয়ে বড় সংরক্ষক হিসেবে মানুষের সামনে বেশ হল সবচেয়ে বড় দুশন তার অন্তরের মধ্যে আল্লাহ এমনভাবে পরিবর্তন আনলেন যে শেষ পর্যন্ত মুসা আলী সালাতামকে লালন পালন করা নিজেদের জন্য অপরিহার্য করে নিল দেখছেন অন্তর গুলো এভাবেই ফলে আল্লাহর বান্দাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এখান থেকে জ্ঞান নিতে হবে আপনি আজকে যাকে দুশ্মন মনে করছেন সে আপনার চিরন্তন দুশ্মন নাও হতে পারে সে প্রতিদিনের দুশ্মন আপনার নাও হতে পারে আল্লাহ রাবুল আলমিনের কাছে বারবার আপনাকে চাইতে হবে আল্লাহ রাব্বুল আলমীর কাছে বলতে হবে যে আল্লাহ তার অন্তরকে হয়তো পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ রাবুল আলমিনের কাছে চাইলে আল্লাহ তার অন্তরসমূহকে পরিবর্তন করে দেন তাই কারো বিরোধী আপনার বিরুদ্ধে কারো অবস্থানকে আপনি একেবারে শিরস্থায়ী দু হিসেবে গ্রহণ কখনো করবেন না এটা ভুল কাজ কারণ সবার অন্তরান দয়ময় আল্লাহ রাব্বুল আলমীর হাতের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম বলতেছেন হাদিসের মধ্যে ইউকালিবুহা আল্লাহ রব্বুল আলমিন যেভাবে মনে করেন সেভাবে ঘুরিয়ে দেন আজকে হয়তো ইসলামের বিপক্ষে তার অবস্থান কিন্তু আগামীকাল হতে পারে তার অবস্থান করি পুনরূপ বিসলামের পক্ষে হয়ে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন ঘুরিয়ে দিতে পারেন এই জন্য আল্লাহরণীয় হচ্ছে আল্লাহ হবুল আলমিনের কাছে তাদের হৃদায়তের জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে যদি আমরা তাদের হৃদায়তের জন্য দরখাস্ত করি তাহলে আল্লাহ সুবানা ও তারা তাদেরকে সাহায্য করবেন এবং হতে পারে যে তাদের অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন এই কোনোভাবেই আল্লাহ সুবানাও তারা আল্লাহর বান্ধাদেরকে তাকে হেদায়ত দিবেন তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না ফিরাউনের গোরে যাকে হেদায়ত দিয়েছেন ফেরাউনের স্ত্রী দেখেন কেউ বিভ্রান্ত করতে পেরেছে কিনা ফিরাউনের রাজপ্রাসাদ ফেরাউনের এই জনুষ এই সৌন্দর্য এই ক্ষমতায় শক্তি এই অর্থ কোটাই কি ফেরাউনের স্ত্রীকে আল্লাহ তালার হেদায়ত থেকে ফিরাতে পেরেছে কিনা বরং এই চাকচিক্য এই সৌন্দর্যের প্রতি তার সামান্যতম কোন ইচ্ছা আর ছিল না যেহেতু আল্লাহ হব্বুল আলমিনের হৃদায়ত আল্লাহ হব্বুল আলমিন তার জন্য মুক্ত করে দিয়েছেন তাই কাউকে যদি হৃদায়ত দিতে আল্লাহ সবানাও তারা চান তাহলে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো কিছু তাকে কোনোভাবেই পথ করতে পারে না তাকে কোনোভাবেই পধারা করতে পারে না পক্ষান্তরে যাকে আল্লাহ শুভান তারা হেদায়ত দিবেন না যার জন্য আল্লাহ রাবুল আলমিনের হেদায়তের ফয়সালা নেই তাকে যদি মূষার মতন তাকে উপদেশ দেয় তাহলেও সে হেদায়ত লাভ করতে পারবে না এজন্য দায়ীদের কোনো আফসোস নেই দায়ীদের কোনো হতাশার কারণ নেই আফসোস করার কিছুই নেই যে আমি দাওয়াতি কাজ করেছি আমার এই দাওয়াতি কাজের কারণে লোকেরা হেদায়ত লাভ করে নাই মনে হয় আমারই সমস্যা এই আফসোসের কোনো কারণ আপনি আল্লাহ এবং তার আসুলের বিধান অনুযায়ী আল্লাহ এবং তার আসুলের নির্দেশনা অনুযায়ী হেদায়িত আল্লাহ করবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শক্রামিম বারকাল মহম মহমদ কমা বারক তালিমিন জর ইসলাম আবল মুস্তমিন হুম আয়সর ইসলাম অবল মুমিন মনসুর ইবাদ কলম আহদিনফী কুল মানু মনসুর ইবাদ কলম আহদিনফী কুল মানু মনসুর খিব তনা ودينك يا حي يا قيوم برحمتك استغيث اللهم اصلح لنا شؤوننا كلها اللهم تنفسنا تقواها وزكها انت خير من زكها انت وليها ومولها ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا واكفر عنا سيئاتنا مع الأبرار عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينها والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله العظيم الجليل يذكركم واشكروه على نعائمه وراعي আকবর আলমাদ